শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে তৃতীয় পরিচ্ছেদ পরের রবিবারে অর্থাৎ ১৯ নভেম্বর আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন তুমি এসেছ আর তিনি কোথায় এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি ঠাকুর প্রথমে সেখানে নামিলেন সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস খোল মাখানো যাব যেমন গরুর প্রিয় দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগল কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না তিনি বিদুরের বাটি গেলেন তিনি ভক্ত বৎসল বৎসের পাছে যেমন গাভী ধায় সেইরূপ তিনি ভক্তের কাছে যান ঠাকুর গান গাহিতেছেন যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় লয় যেমন লোহাকে চুম্বকে ধরে চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু ईश्वर वस्तु मानूष मन करतेन भोग करते ही मरतिकबू साप बैंक खे मरे भक्ति सार ईश्वर के विचार करते दरकार भक्ति अनंत ईश्वर्य অত জানবার আমার কি দরকার এক বোতল মদে যদি মাতাল হই শুঁড়ির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন আসিয়া दोतलार बैठकखाना बसिया सुरेंद्रे मेजो भाई सदरवाला भक्त घर समबेत हईया सुरेंद्र दादा के बलते आपनी जज ता बस एटी जानबें सब ईश्वर शक्ति बड़ पद तीयन त লোকে মনে করে আমরা বড় লোক ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে কিন্তু দেখো কোথাকার জল কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে বের বেরুচ্ছে সুরেন্দ্রের ভ্রাতা জিজ্ঞাসা করিলেন মহাশয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা জাতিভেদ উঠিয়ে দাও এসব আপনার কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে ওই রকম হয় ঝড় এলে ধুলো ওড়ে কোনটা আমরা কোনটা তেতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বোঝা যায় নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না পাখুয়াজের বল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চাই তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেঁড় উঠতে পারে সেটি ভক্তি ভক্তের জাতি নাই অস্পৃশ্য জাত শুদ্ধ হয় চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীরা নাম করে খুব ভালো ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে ঈশ্বর লাভ হবে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানা নামে ডাকে যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে জল আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আর এক ঘাটে মুসলমানেরা খায় বলে পানি সুরেন্দ্রের ভ্রাতা জিজ্ঞাসা করিলেন মহাশয় থিওসফি কিরূপ বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয় দেবমড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিসাচ সিদ্ধ পিসাজ কত কি জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কি করব ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি না লাভ হল তাহলে সকলই মিথ্যা